la no. আলাহি আসাল্লাম বলেন মাঝে দু ঘরে আল্লাহ রূহে কোনো ঘরে মানুষ যদি একত্রিত হয় সেখানে যদি কোরআনে পাঠ সবক প্রদান করা হয় সেখানকার উপস্থিত ব্যক্তিবর্গ চার চাটে ভাবে লালবান হয়ে থাকে মাঝে তামা কমন্ত্রী বাইম লাভ আল্লাহর ধর্ষমূহের মধ্যে কোনো ঘরে কোনো ঠাঁয়ে কোন জায়গায় মানুষ যদি একত্রিত হয় ইয়া তুলুনা কিতাব আল্লাহ সেখানে যদি আল্লাহর কিতাব পাঠ করা হয় ইয়া তাদের আসু না হোক আয়না হোক কোরআনে হাদিসের শবক যদি সেখানে প্রদান করা হয় সেখানে উপস্থিত যারা থাকেন চারটে লাভে লাভবান হয়ে থাকেন চারটে লাভের কথা রাসুল্লাহ কি বললেন না আল্লাহ সাকিনা সেই মজলিসের উপরে আল্লাহ সাকিনা বর্ষিত হয় সাকিনা শব্দের অর্থ স্বস্তি শান্তি প্রশান্তি এসব আপনি করতে পারেন আল্লাহর পক্ষ থেকে স্বস্তি প্রশান্তি আপনি অনুভব করবেন বসিয়াত রাহমা আল্লাহ রহমত করুণা কৃপা সেই মজলিসকে ডেকে নেয় হাফাফ হনু আল্লাহ ফেরেস্তা সেই মজলিসের ডানা বাহু করে আল্লাহ ফেরস্তা সে ডানা দিয়ে ঘিরে ফেলে চার নম্বরে আল্লাহ রিকট ফা দে যারা উপস্থিত থাকে তাদের সম্পর্কে আলোচনা করেন আল্লাহ রকম বৈঠে হুয়ে হ্যাঁ আমার মজাকর আসম আলমে আল্লাহকে পাস হা ক্যা খুশ নসিবী হারো মেরে শ্রাবা তলতি হ্যাঁ একশো তিরাসি আমি আয়স করেছি তোরা একশো তিরাসি নম্বর আয়াত দলবাত করেছি কি ইমানদার দে ডাক দিবা ওগো ইমানদারের রা ওগো ইমানদারের রা পুথিবার শিয়াম তোমার শিয়ামকে লিখ দিয়া গিয়া শিয়াম কল্লা নেখ দিয়া হ্যাঁ অত সিয়াম কে আল্লাহ পরোশ করে দিয়েছে কব লিখো जेमनता पूर्ववर्तजन तुम्हारा मुत्ता परेशाला सब अनुभव छे तर सियारज छोटे परिष्कार तो विधान तरीका फारक छोड़ा पार्थक्य হাজি সে এসেছে বাবু হর থেকে যদি কেউ মায়ের রামের রোজা রাখে সিয়াম পালন করে তার জীবনের সাগিরা গণাস মা হয়ে যায় জীবনে সাগিরা গণাস মা হয়ে যাবে এ ভিল হায় সকল তো আল্লাহ রব্বুল আলমিন শিয়াম ফরত করলেন কাদের উপরে সিয়াম পালন করার ব্যাপারে উদ্বুদ্ধ করছেন আহ্বান জানাচ্ছেন কাদেরকে ইমানদারদেরকে তো ইমানদার বলা হয় কাদের ইমানের মৌলিক বিষয় ছয়টা এই ছয়টা মৌলিক বিষয়ের উপর যাদের দৃঢ় বিশ্বাস আছে ইমানের ছয়টা মৌলিক বিষয়ের উপর যাদের পাক্কা ধ্যান ও ধারণা আছে তাদেরকে তো ইমানদার বলে চেনা যাবে জানা যাবে ইমানদার বলে তারা বিবেচিত হবে পরিচিত হবে ইমানের ছয়টা মৌলিক বিষয় কি আমি ইমানের মৌলিক বিষয় ছয়টা আল্লাহর উপরে মানা দিতে হবে যে আল্লাহ আমার রব কর্তা রুঝিদাতা খানেক মানে সবকিছুই তিনি আমাদের এবাদতের জন্য সৃষ্টি করেছেন দুনিয়া বুকে আমাদের এবাদতই করতে হবে তো আমরা এবাদত করব। এখানে আমল করে যাব। এখানে আমল করে যাব প্রতিদান বদলার কোন ব্যাপার এখানে নাই এই দুনিয়ার মধ্যে আছে প্রতিদান বদলার ঝাঁ আখের সেখানে আমরা এখানে যত সব কাজ করে যাচ্ছি ইমান স্থানে যা হচ্ছে তার বদল আলম সেখানে পাব। তো আল্লাহর উপরে ইমান আল্লাহরি বাবুল আলমী অসংখ্য করেছে যেমন প্রত্যেক মানুষের কাছে দুটি ফেরেস্তা ডান দিকে ফেরস্তা নিখছেন বাঁদিকে ফেরিস্তা পাপ বা বুদি ইল্লা গোনা লিখছেন আমার মুখ থেকে যে কথাটা বের অতন্ত্র লেখার জন্য সেটা সেটা লেখার জন্য তৈরি আছেন লিখছেন কেরাম কাছে আমরা এ থেকে বুঝতে পারলাম যে আল্লাহ সৃষ্টি করেছেন তার উপরে ইমান আনলাম তারপরে পরে আমরা ফেরেস্তা গণের উপরে আনলাম আমরা যা কিছু করছি ফেরেস্তারা লিখছেন মালায় কুতুবিহি বাহি আল্লাহর কিতাব সমূহের উপরে মানে এনেছে আল্লাহর রসুল গণের উপরে ইমানেছে আখির কোন কালে হিসাবের জন্য আল্লাহর দরবারে আমরা প্রত্যিত হব আমাদের হিসাব দিতে হবে মন্দ সবকিছু আল্লাহ মৌলিক বিষয় আছে এই ছয়টা জিনিসকে আমরা যখন পুরোপুরিভাবে বিশ্বাস করে নিয়েছি আমরা গন্ডি বা দায়ের মধ্যে এসে গেছি আমরা মমিন মমিন যখন হয়েছে তখন আমাদের উপরে গুরু ভার যেটা চেপে যায় সেটা চলা ইমান আনাদ করে আমাদের উপর গুরু ভার যেটা চেপে গেল সেটা হলো সলাথ সলাদ অপরিহার্য অবহারিত ওটা আদায় করতেই হবে সাত বছর বয়স হয়েছে বয়স সাত হয়ে গেছে তখন তুমি সন্তান সন্ততিতে সলাতের আদেশ দাও যখন তার বয়স দশ বছর হয়ে গেছে সলাতে গরিমসি আছে তাকে মেরে প্রহার করে তারেন আমার গুরুভার চেপে গেল সেটা সলাতের গুরুত্ব চরম ভাবে হাদিসে কোরআানে বর্ণিত হয়েছে সর্বপ্রথম কেয়ামাতের পুকুরটি আল্লাহ দরবারে যে জিনিসটার হিসাব না হবে সেটা যে সরাত সলাতের হিসাব যদি ঠিক ঠিক হয়ে যায় অন্য হিসাব এই ঠ্যানে সব ঠিক হয়ে যাবে পার হয়ে যাবে সলাতের হিসাব যদি ঠিক না থাকে তাহলে অন্য হিসাব যতই ভালো হোক না সে পার হতে পারবে না ওই জন্য আমাদের সরাসর সম্পর্কে চরম সজা থাকতে হবে কট থাকতে হবে শ্রিয়াম সম্পর্কে আল্লাহ রব্দুল আলমিন ফরোচ করেন করেছেন ঠিকই সুরায় বা একশো পঁচাশি নম্বর আয়াত্রান সাহেদিন এই মাছটা যে কেউ পেয়ে নিল সেজন্য শ্রিয়াম পালন করে সেজন্য রোজা রাখে তবে তারপরে আল্লাহ রব্লুল আলমিন আল্লাহ সাহারি কারিদা তুমি নাই যাবেন ওখানকার মারিদাছো অসুস্থ আছো দূর দূরান্তরের সফরে আছো অন্য সময় সলাাদ অন্য সময় শিয়াম তুমি পালন করবে অসুস্থ অবস্থায় শেয়াম মাপ আছে দূর দূরান্তরের সফরে শেয়া মাপ আছে কিন্তু সলাদের ক্ষেত্রে আল্লাহ দূরের সফর আছে সলাাদ মাপ নাই প্রয়োজনে তুমি চার রেখা সলাদ দুই রেখা করবে অসুস্থ আছো দাঁড়িয়ে করতে পারছো করতে পারছো না বসে সলাত আর নাই করো সলাত আমার জন্য মাপ আছে তখন যখন আমি জ্ঞান হারা হয়ে যাবো জ্ঞান হারা হয়ে যাবো তখন সলাদ মাপ তাছাড়া সলাদ মাপ নাই ভাই সফল সলাতের গুরুত্ব সম্পর্কে দুই দুটো তিনটে হাদিস বললাম সে আমের দিকে তুলে যাচ্ছি সলাতের গুরুত্ব কতখানি আপনি এটা থেকে বুঝে নিন বান্দা যখন সলাতে দাঁড়ায় তখন আল্লাহর সঙ্গে রবের সঙ্গে তার একটা বিশেষ সম্পর্ক তুলে দেয় ইনার্লাহাসল্লাহ ইউনাজির সহিদ এটা ইনার্লাহাজ বান্দা যখন সলাত আদায় করে রবের সঙ্গে তার গোপনে কথা হয় আল্লাহর সঙ্গে গোপনে আপনার কথোপকথন হয়েছে আপনি বলছেন আল্লাহ বলছেন এমনটা সৌভাগ্য এমনটা নিবিড় সম্পর্ক স্থাপন করা যায় না সলাদ ছাড়া অন্য কোন আছেন কোরআন দালাত করেছেন কাবাতে গিয়ে মক্কাতে থেকে কাবার তৈরি দান খারাপ করার জন্য লক্ষ লক্ষ টাকা নিয়ে বসেছেন আল্লাহর সঙ্গে নিবিড় সম্পর্ক স্থাপন করা গেল না যেমনটা সালাতের মাধ্যমে নিবিড় সম্পর্ক কায়েম হয় বা গড়ে যায় আল্লাহর সঙ্গে কথোপকথন হয় সেই নিবিড় সম্পর্ক সম্পর্ক কখন থেকে কখন পর্যন্ত অল্লাভবেন আপনি তাহারিমা মেনে নিয়েছেন সালাম ফেরার আগে মুহূর্ত পর্যন্ত আল্লাহর সঙ্গে আপনার নিবিড় সম্পর্ক গড়ে গেছে ভাই সকল আমরা তখন সোলাতে আল্লাহ রাস বিশেষ বলছেন। সামনে দিকে মুখ করা আত বলা শব্দ পিছন করা বান্দা যতক্ষণ সলাতে থাকে আল্লাহ রবুল আলমিন বান্দার দেখি চে থাকেন চেয়ে থাকেন চেয়ে থাকেন মা আলাম তািদ বান্দা নিগাহ এধার উদার নেই করতে হয় তাপাত ইনসারা যাব বান্দা নিগাহ এধার উধার করতে হয় আল্লাহ ভি আপনার নিগা ফের নেতা হয় একাগ্র চিত্তে একাগ্র চিত্তে খুশুর খুদুর সঙ্গে আপনি সলাতে সলাতে শীজদার জায়গাতে দৃষ্টিটাকে জমিয়ে দৃষ্টি এদিক ওদিক রাখবেন না আমার আপনার দৃষ্টি সরাতে যখন থাকো। শেষদার জায়গাতে দৃষ্টি থাকে তাসা হুক করার সময় দৃষ্টি থাকবে তর্জনী আঙুনে লাই যাবে বাসার হবো ইশারা তাহ হাতি সে এসেছে রসুল্লাসার সাহেবরা বায়ান দিয়েছেন কি লাইজা বেজো বাসারবো ইশারা তাহ তাশাহ করার সময় রসগুল্লা দৃষ্টি তর্জনী আঙুলকে অতিক্রম করতো না নামাতে আমরা থাকো। দৃষ্টি আমাদের সাজদার জায়গাতে থাকবে এদিক ওদিক হবে না আল্লাহ যতক্ষণ সলাতে থাকবো আমাদের আরেক হাতি সে হাদিসি বলা হয় ওটাকে লম্বা হাদি সাহের মধ্যে আছে হাঁটুতে হাঁটু লাগিয়ে বসে অনেক কথা জিজ্ঞাসা করলেন রসল্লাহ তার জবাব দিলেন সেই সব প্রশ্নের উত্তরের মধ্যে একটা প্রশ্ন এ ছিল আপনি বলুন মানে ভালাই বা মঙ্গল পিসে নিহিত আছে আপনি বলুন রসল্লাহ বলেন আল্লাহ তুমি এ বাদত এমনভাবে করো যে তুমি আল্লাহকে দেখছ আল্লাহকে তুমি তো দেখতে পাচ্ছ না আল্লাহ তোমাকে দেখছেন আল্লাহকে তো আল্লাহ তোমাকে দেখছেন সলাতে যতক্ষণ থাকি আল্লাহ আমাদেরকে দেখেন এই দুই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রব্বুল আলমিন বান্দার দিকে খাস নিগাহা দিয়ে থাকেন যখন বান্দা সলাতে থাকে যখন বান্ধা সলাতে থাকে সলাথের গুরুত্ব এত সাহাবাহাম দিয়েছেন যুদ্ধের ময়দানে সেখানে পর্যন্ত সলাতকে ত্যাগ করেননি যুদ্ধের ময়দানে আসেন তারপরে ওরা পরামর্শ করছে এখনই ওরা নামাজে দাঁড়াবে এত প্রিয় এই সরা কাছে মিন আবাহিম আবাহীম পিতা মাতার সন্তান সন্ততি থেকেও প্রিয় সারাত এই নামাজে দাঁড়াবে আমরা ওদেরকে কেটে ফেলবো আল্লাহ রবুল আলমিন জীবনী মারপতের নবীকে জানিয়ে দিচ্ছেন শত্রুদের পরামর্শ এমনটা আপনি সৈন্যকে সাহবাদে দুই ভাগে বিভক্ত করুন এক দল শত্রুর মোকাবেলায় থেকে যাক আরেক দলকে আপনি সরাতে নিয়ে আরেক দলকে নিয়ে আপনি সরা আদায় করুন যেখানে শত্রুর সামনে আছে ওদেরকে নিয়ে আপনি সোলাদ আদায় করুন এমনটা বিধান আল্লাহ রবুল আলমেন দিলেন ভাই সাম আবু জাবির আল্লাহ থেকে বর্ণিত আবুদের একটা হাদিস জাবির আল্লাহ তিনি বলছেন জামান পাতার ছাউনি খাজুর পাতার ছাউনি ছিল কাকুরের মেজে ছিল এখন মসজিদ মসজিদে নববি বলুন আর কাবার মসজিদ বলুন এসি হয়ে গেছে আমাদের দেশে কত মসজিদ এসি হয়ে গেছে রসুল্লাহ সালামের জামান আছে কাকুরের মেঝে কাকুরের মেঝে ছিল খাদুরের পাতা ছিল খাঁধুরে গুলি ছাড়ো করে দেওয়া আছে বাস কোনোরকম এসে নামাজের জন্য একটু জায়গা তারা করে নিয়েছে এত গরম হতো মেঝে মেঝে এত গরম হতো যাবের রাত আমি বলছে জোহরের সময় সেই গরম মেঝেতে আমরা সাজতা করতে পারতাম না কাপড়েরও তো স্বচ্ছলতাও ছিল না বোখারে এক রা এসেছে তার একটু ছেঁড়া করা কাপড় জুতো সেই ছেলাদা আদায় করতাম একমুটো কাপড় মসজিদে ঢোকেল হাসা। দলিলের বাইরে কথা একটা আমি বলি না অনেক জয়ী হাদিস আগে মধ্যস্থ ছিল জয়ীফাদিস আমি অন্য থেকে মুছে দিয়েছি এখন শহী সহি বিশুদ্ধ বিশুদ্ধ হাদিস বয়ান করি সহি হাদিস বয়ান করায় একান্ত কর্তব্য রসুল্লাহ সাহেব দু হাজি যে নব্দ আল্লাহ ইমরান সামিয়া মিননি সাইয়ান্লাবাহু কামিয়াস কামা সামিয়া রসুলুল্লাহ বলছে আল্লাহ আপনি তাকে সদা প্রসন্ন রাখুন সদা প্রসন্ন রাখুন আনন্দিত প্রফুল্ল রাখুন সেই ব্যক্তিকে যে আমার কথা শুনল যেমনটা শুনেছে তেমনটা সে মানুষকে পৌঁছেই দিয়েছে যেমনটা শুনব সহি রসল্লাহর বাণী কথা যেমন শুনবো সেরকমটা মানুষের সামনে পৌঁছিয়ে দেব এর জন্য দোয়া পাবো কি রসল্লাহ দোয়া দই দোয়া দিয়ে আছে তাকে আপনি আনন্দিত রাখবেন প্রফুল্ল রাখবেন তাই সহি হাদিস পরিবেশন করার প্রতিরোধ হয়েছে এটাই সই হাদিস বলি না আর মন করা মন করা কথাও কিছু বলি না কেন তার পরিণাম করো ভয়াবহ আবদুল্লাহমিন থেকে বর্ণিত বুহারি একটি হাদিস আছে আব্দুল আমাদের থেকে বনিত হাদিস আছে রসুল বানী সাহি বানি ইসরাই সত্য ঘটনা জানা থাকলে সেটা তুমি বর্ণনা করো হারা কোনো ক্ষতি নাই তারপর হাতিস শেষে রসুল বলছেন মান খাদা আলাইয়া মতো না আমি বলি নাই আমার কথা নয় শরীয়দের কথা নয় দিনের কথা নয় অথচ সে ব্যক্তি মিথ্যা করে পরিবেশন করছে হাদিস নয় অথচ হাদিস বলে যদি মিথ্যা করে কেউ পরিবেশন করে তাহলে তার ঠিকানা হবে জাহার নাম সেজন্য তার ঠিকানা যাহার নাম ভেবে ওই জন্য আমরা সজা সদা সজাগ থাকি তৎপর থাকি যেই হাদিস বর্ণনা করি না আর নিজের তরফ থেকে মঙ্গল তো কিছু বলতেই পারি না আমাদের ভেতর কাঁপে হয় হয় যাহার নাম ঠিকানা হয়ে যাবে জীব কাঁপে যে পরিণাম খারাপ হবে দিন পুনর আগে একটা বাসার বার্ষিক শেষ বছরের শেষে সভা আছে সে সভায় আমাকে দাওয় দিয়েছে বর্ধমান জেলা জমিয়াতে আলিয়া দিসে সভাপতির দায়িত্বে আমি আছি প্রধান সভা হলে সভাপতির আসন গ্রহণ করার জন্য আমন্ত্রণ পায় উপস্থিত হয়ে সে সভাতে গেছি আমাদের বর্ধমান জেলার একটা বক্তা সে মাধাপন্থী মাধাপন্থী বক্তার আশেপাশে সব গ্রামগুলি মাঝাবি মাধাপন্থী যার জন্য সে ব্যক্তিকে ডেকেছে चलो हाँ तो आशेपाशे ग्राम आधार पंथी तो बक्ता जी एस वही आँखी जा रसगुल्ला सर सब जानना खे जा जहां नाम किए जाते मामा पे जानना जा बा हाथ से मामा पे जहां नाम जान्तम के पैसा गर्वीराज बयान मनबीराज बने पात्र फिरकार फिरकार मध्य बार फिर जहां नामे पार्थ फिर जहां नाम आ फिरकार जानना जाए হ্যাঁ এইভাবে যে বক্তব্য লেকচার দিয়ে বেড়া মিথ্যা কথা আমি সভাপতি আসনে বসে আসি আর এইভাবে তিনি বক্তব্য রাখছেন ওখানে ঠিক আছে প্রতিবাদ করলাম আরও কিছু যদি ওইরকম কথা তাকে বেরিয়ে আসুক তো আর কিছু বললেনা এদিক কিছু বলে উনি বসে আমি তখন বললাম বড় দুঃখিত হলাম বড় দুঃখিত হলেন যে এ ধরনের মুখনিশ্চিত মানিস ওই আদিশকে যিনি মিথ্যা কথা বলেন মিথ্যা কথা বলতে তাদের জীব কাঁপে না আব্দুল ইমর থেকে বর্ণিত ত্রিমিজেহাটি সাতাশ নম্বর যদি জানতে খাতাতে নোট এখনই জানিয়ে দেবো আবুনুজান্জার থেকে কথাটা তাতে পেয়ে যাবেন হাদিসটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন লা ইয়াতি আলা উম্মতি কমা আতানা বনি ইসরাঈল আদা আল মানি বিল নাল হাতা ইন কানা মিনহুম মান তাউওয়াহু আন্নিয়াত লা কানা বি উম্মতি মাইয়াসতাউজান ইননা বনি ইসরাঈলা তাফারাকা 370 মিল্লাত তাফতার উম্মতি আলা 370 মিল্লাত কুল্লুহুম ফিল না ইল্লা মিল্লাত ওয়াইরাতা ফাআলু মানহি আয়া রসুল্লা সালাম বলছেন কী আমাদের আগে এমন একটা জামানা আসবে এমন একটা সময় আসবে যে আমার উন্মতের সঙ্গে বান ইসরায়েল ব্রামে হবে একজ্যাক্ট মিন থাকবে জুতার যেমন ডান পায়ের সঙ্গে বা পায়ের মিন থাকে সেরকম ওই বান ইসরায়েল ব্রামের সঙ্গে আমার উন্মতের হুবাহ মিন দেখা যাবে জুতার মিনের মতো জুতার যেমন মেন থাকে সেরকম হাতাইন কানা মিন হো মালাতা উন্মাহ আলানিয়া চান বান ইসরায়েলের মধ্যে কেউ যদি মায়ের সঙ্গে প্রকাশ্যে ব্যবিচার করেছে আমার উন্মতির মধ্যে এমন ব্যক্তি পয়দা হবে যে মায়ের সঙ্গে ব্যবচার হতে একটাই দল চাহানিয়া সেই দলটা কোন দল ছোট্ট মা আনা সব আজকের দিনে আমি এবং আমার সাহাবা যে তরিকার উপর আছি যে পথের উপর আছে এইটা হলো জান্নাতের পথ এইটা হলো জান্নাতের তরিকা এছাড়া বাকি এ তরিকার বহির্ভূত যত আছে সব জাহান নামের তরিকা বা পথ ভাই সকল তো সেই হাদিসকে আমরা বই দিই ওটা মিথ্যা আজেবাজে কথা গাল আমি এইভাবে একটু বললাম এছাড়া বরং লজ্জিত হয়ে আমি বললাম জীব কাঁপে না সেই হাদিসকে রসগোল্লা মুখিনি সেতু মিথ্যা কথা বলতে বোখারের গায়ে রসুল আসলাম জান্নাই আবা আমার প্রত্যেকে জান্নাতে প্রবেশ করবে তবে যারা তবে যারা আমাকে অস্বীকার করবে তারা জান্নাত হবে না ফিরা আমার রসুলাল্লাহ আবা ফেরকে রসুল্লাহ বলে জানা আমার আশা নেই ফাঁকা ডাকা আমার আনুগত্য যারা করলো তারা জান্নাতে প্রবেশ করলো আমাকে যারা অস্বীকার করবে তারা জান্নাতে প্রবেশ করবে না ভাই সকল তো যাবের রাজা আলদিকে বর্ণিত আদি সে পেশ করেছে পরিবেশন করেছে আদিষ্ট আমার মঙ্গের মধ্যে রাখবেন আর ভাববেন হাদিস্টে মগজের মধ্যে মরণের জীবনের শেষ মুহূর্তে মগজের মধ্যে রাখবেন আর ভাববেন কত কষ্ট করে তারা এত মেঝে গরম হতো শেষ করতে পারতাম না কত কাপ যাত হাসা মহির একমুটো কাকড় নিয়েছি কাপি এটা কখন করতে হইতো শুধু জহরে কাপি কাফি। আদা হলে যা হাতে আস আলাই হাট হাতে কাপড়ের মতো একটা ঠান্ডা হয়ে যেত তারপরে যেখানে সেচদা করতাম সেচদার জায়গাতে রেখে দিয়ে তারপরে সেই ঠান্ডা কাপড় উপরে শেষটা করতাম লেসিদা হাড়লে কঠিন গরম হয়ে যেত মেচে যার এটা করতে হতো তলত একটু একটা তাপ সহ্য করতে পারছে হাঁটু একটু তাপ সহ্য করতে পারছে আর তারা কাদামাইন দুই পা একটু তাপ গরম সহ্য করতে পারে এত লাসুক জায়গায় এটা তত সহ্য করতে পারে না যার জন্য জহারের সময় ওইটা করতে হতো আজ মনোরম পরিবেশ মজা করা মসজিদ মাথার উপরে ঘ্যাম ঘ্যাম পাকা করে অথচ আজকের মানুষ যেন সলাদ থেকে আপনাদের এখানকার পরিবেশ কেমন জানি না তো পারাগায়ে এমনটাই দেখা যায় রমজান মাসে মসজিদ ভরে যায় রমজান মাসে মসজিদ ভরে যায় মাহা রমজান শেষ হয়ে গেলে তখন মসজিদ যেন খুব ফাঁকা হয়ে যায় খালি হয়ে যায় মুশালি আর দেখা যায় না জানি না কেন এমনটা হয় সলাদের তারা গুরুত্বই বোঝে নেয় সলাদ জিনিসটা যে কি তারা বোঝায় নেয় মাছের সঙ্গে অতভাবে জড়িয়ে থাকি কতগত ভাড়া কাটার কাছে একটা আছে আমাদের দশজন শিক্ষক তিনজন মাস্টার সাতজন আমি আল্লাহর মধ্যে প্রধান শিক্ষকের দায়িত্ব আছি মাছের থেকে বিভিন্ন গ্রামে কালেকশন কালেকশন ইত্যাদি করতে হয় আমাদের বর্ধমান জেলার একটা গ্রামে পৌঁছে গেছি বর্ধমান একটা গ্রামে পৌঁছেই গেছে এক ব্যক্তি বলছেন জি রমজান মাসে তৌফিক দেয় নামাজ পড়ি রোজা রাখি রমজান পর আল্লাহ তৌফিক দেয় না নামাজও পড়ি না আর রোজার কোনো থাকে না রমজান ভাই জান আপনার কথাটা কথা বেশ ভালো লাগলো আল্লাহ রব আলমিন কি বলছেন আয়াতে যারা আমার রাস্তায় চলার ব্যাপারে মোজাহাতা করবে মেহনত চালাবে সচেষ্ট হবে অটল অভিযোগ থাকার মতো নিয়ত করে নেবে সংকল্প করবে আল্লাহ বলছেন না দিয়ালাহ শুকুন আলাহ আমি তাকে আমার রাস্তায় টেনে নেব আল্লাহ রাস্তায় চলার ব্যাপারে আপনি একটা মন মানসিকতা তৈরি করে নিন আল্লাহ আপনাকে টেনে নেবেন রমজান মাসে রোজা রাখবো শিয়াল পালন করবো যেমনটা আপনি নিয়ত করে দেন আল্লাহ আপনাকে টেনে নিয়েছেন করিয়ে নিয়েছেন আর রমজানের পরে আপনি আপনার ইচ্ছা থাকে না আল্লাহ টানেন না আমি চান না আল্লাহ টানেন না আর হাদিসে কুচিয়ে একটা পেশ করলাম যেটা সেই বুখারিতে সাথে আল্লাহ রবুল আলম বলছে আনা ইনদা আনা মা হইদা জাকারণী আমি আমার বান্দা ধারণার পাশে থাকি সেই বুখারির হাদিস এটা আমি আমার বান্দার ধারণার পাশে থাকি আনা মা হইদা জাকারানি বান্দা যখন আমাকে স্মরণ করে আমি বান্দার সাথেই থাকি ইঁদা জাকারানি ফি নাপসি হি জাকার তু হুফিনাচ্ছি বান্ধব আমাকে মনে মনে স্মরণ করে আমি বান্দাকে মনে মনে স্মরণ করি ইদা জাকারানি ফি মালায়ন জাকার তু হু ফি মালায়ীন খাইনি মিন যখন কোন মজলিসে বসে বান্দা আমাকে স্মরণ করে আমি ফেরেস্তার মজলিস সুন্দর মজলিস কায়েম করে বান্দাকে আমি স্মরণ করি ওইয়া শিবর আমার দিকে এক বৃহৎ আমি তার দিকে বাঁ বান্দা যদি এক হাত আগায় আমি এক বাঁ আগিয়ে দেয় আতানি আমসি আতায় হার বলাতাম বান্ধা যদি আমার দিকে হেঁটে আসে আমি দৌড়ে গিয়ে বান্ধাকে স্বাগতম জানাই ভাই তো আপনি বলছেন মাহের আমাদের আল্লাহ তৌফিক দেয় তাই তো নামাজ পড়ি আর আল্লাহ তৌফিক দেয় না তাই পড়ি না এটা বলা কত ভুল আছে আল্লাহ বলছে মামদা তুই ভালো ধারণা রাখবি সুধারণা রাখবি তোর ধারণার পাশে আমি থাকবো আমার পথে চলার ব্যাপার তো মন মানসিকতা তৈরি করে নিবি আমি তোরা ট্রেনে নেব বুঝতে পারলেন কি পারলে না মন মানসিকতা তৈরি করবে। আল্লাহ আপনাকে ট্রেনে নেবেন তাই জাভের রাজা বাবা বলছেন এত কষ্ট করে আমরা সলাভকে আদায় করেছি আর আমরা মনোরম পরিবেশ তৎসত্ত্বেও সলাপভিমুখ হয়ে থাকি আর একটা হাবি হইলে আমি আমার প্রসঙ্গের দিকে যাচ্ছি জীবনের শেষ মুহুর্তে শেষ সময়ে রাসলাহ সলাৎ আদায় করছেন কিভাবে তিন দিন অসুস্থ হয়েছিলেন তিন দিন অসুস্থ হয়েছিলেন সেই তিন দিনের অসুস্থ অবস্থায় আবকাশের দিক রাজু আল্লাহ আহ অনুমতি পেয়ে ইমামতি করছেন অনুমতি পেয়ে তিনি ইমামতি করছেন ইমামের জায়গায় দাঁড়িয়ে আল্লাহ আবাকলে নামাজ আরম্ভ করে দিয়েছেন তারপরে রসুল্লাহ আসলাম বলছেন না আমার জীবনে যদি শেষ সরাব তাহলে আমি জামাদের সাথে এটা আদায় করবো তিনবার পর পর উজু করলেন অজ্ঞান হয়ে বুঝে গেলেন ওনার সেবার জন্য আছেন আবাকা এই আব্বাস এবং আলী রাজা আল্লাহ চাচায় তো ভাই বা জামাই আলীর কাছে আছেন চা চা আব্বাস কাছে আছেন ওনারা দুজনে বলছেন আপনি তো পরপর তিনবার চেষ্টা করলেন জামাতে যাওয়ার জন্য পারলেন না আমাদের কাঁধের উপরে ঘর করুন কাঁধের উপরে ঘর করুন জামাতে যদি যেতে চান চলুন আমরা ধরে ধরে নিয়ে গিয়ে আপনাকে আবাকে পাশে বসিয়ে দেবো রসল্লা আসলে তাই কইলেন দুজনে কাঁধের বাহু রেখে দিয়েছেন মায়ের সিদ্ধিকার্লা বায়ান দিয়েছেন উনি বলছেন আমি দেখছি যদি যে লাভ তাহত তাহলে ফেরার হাত তাই দুটো পা নেছে দাগ টেনে দিয়েছে পাকে এইভাবে যেতে পারছে পা ছেড়ে দিয়েছে গিয়ে আবকাশের দিকের পাশে বসলেন বসে সলাভটা আদায় করলেন অল্লাহ শেষ মুহূর্তে রসল্লাহ সে ছেড়ে গিয়ে জামাতে হাজির হয়েছেন সারাটা জীবন কোনো বাক্তের নামাজ তো কাজা যদি কোন সময় নামাজ কাজা হয়ে গেছে কুড়ি নিয়েছেন একবার এক সময় রসল্লাহ জামাত নামাজ কাজা হয়ে গেছিল সূর্য ঠেকেছিলো আগো আমাদের পাহাড়াদাড়ি কে করবে আমরা একটুখানে বিশ্রাম নেব বেলার রাজে আপনার মধ্যে আলসোল্ল্লাহ আপনি বিশ্রাম নিন আপনারা বিশ্রাম নিন আমি পাহাড় আছি বাস উঠের পিঠের ঠেস দিয়ে পূর্ব দিকে মুখ করে সোহান্ল্লা সোহাল্লা তুস্পিত আলিম করেছেন শয়তাম ঘুম পাড়িয়ে দিয়েছেন যারাবাত হোম শামস মানে সূর্য হয় শামসু মানে রোদ হয় ইংরেজিতে যেমন রানহিন্দি শান রোদের তরাদি করে সাম মানে সূর্য শান মানে রোদ আর ভিত তাই শামসু মানে সূর্য হয় শামসু মানে সূর্য হয় শামসু মানে রোদও হয় যারাবাত হোম শামস সকলে ঘুমিয়ে আছেন রোদের ছটা রোদের আলো তাদের মুখে এসে পড়েছে সর্বপ্রথম রসুল্লাহ জেগে গেলেন জাগার প্রি এ বিলা তুমি যে বলছিলে জাগিয়ে দেবো জাগিয়ে তুমি ঘুমিয়ে গেছো আজান দাও আমাদের জাগিয়ে দাওনি বিলা সয়তাল গোম পাড়িতে রসুল্লাহ বললেন চল এখান থেকে একটু হটাও অন্য গিয়ে আমরা আদায় করবো সেখানে আজা একামত হল জামাত করে নামাজ হইলো সেটা ফজরের নামাজ ছিল হজরের নামাজ সূর্য যাওয়ার পরে রসুল্লাহ সেই পাহাড়ের পদদেশে দেশে আদায় করলেন এরকম খানদাকে যুদ্ধের সময় কয়েক হয়েছিল তাছাড়া নামাজ জীবনে কাজা হয় না এখান থেকে যুদ্ধের সময় কয়েক অতিয়ে গিয়েছিলেন রসল আক্ত একুের নামাজ ওটা রসুল্লাহ জন্য ওয়াজিব ছিল তো তিনি তাহারুদ্ের নামাজ এক ঘন্টা আধ ঘন্টায় ছেড়ে এমনটা না চার পাঁচ ঘন্টা ধরে তাহার যদি নামাজ আল্লাহ জীবনে সব মাফ করে দিয়েছে ম্যান যদি কিছু ভুল হয়েছে মাফ করে দিয়েছে অথচ আপনি পা ফুলিয়ে দিয়েছেন নামাজ পড়ে রসুল ছোট্ট করে যে জবাবটা দিয়েছিলেন সেটা কি ছিল আফালা আবদান ঠাকুরা আফালা এখনো আবদান শাকুরা। আমি কি আল্লাহর শুক্র পুজোর কৃতজ্ঞ বান্ধব না আল্লাহ সুক্রিয়া আদায়ের নিমিত্তে আজ ভাই সকল আল্লাহ রবুল আলমেন আমাদের এত সুন্দর নিয়ামত দিয়েছেন এত সুন্দর নিয়ামত দিয়েছেন হ্যাঁ নিজের বডির দিকে আপনি তাকেই দেখুন আহার পানাহারের জন্য কত দ্রব্য দিয়েছেন কত সামান দিয়েছেন এর জন্য আল্লাহ সুব্রিয়া আদায় করতে হয় না আমাদের তাই আল্লাহর কাছে খুব খুব করে মাহের আমাজান আমরা তৌফিক চেয়ে নেব ভয় আল্লাহ এই মাহের আমাজানের জন্য সীয করছি এরকমটা বাকি এগারো মাস এই ট্রেনিং এই প্রশিক্ষণে আমরা কাটাইতে পারি এমনটা আল্লাহ কাছে দৌফিক চাইবো আল্লাহ অবশ্যই আমাদেরকে সে দৌফিক দেবে বাইশ তাই বলছিলাম সারাতনে চালা পাওয়ার মাধ্যম একাদেশ মানলাম ইয়াসালিল্লাহ ইয়াক আলাহি মানলাম ইয়াসালিল্লাহ ইয়াক আল্লাহী যদি কেউ আল্লাহর কাছে না চান আল্লাহ রাগান নিতে হয় মানুষের কাছে বারবার চাইলে মানুষ রাগার নিতে হবেন বিরক্ত হবেন আল্লাহ কাছে না চাইলে আল্লাহ বিরক্ত হবেন চাওয়া পাওয়ার মাধ্যমে যে সলাপ আমরা সলাপ পাঁচককে অবশ্যই আদায় করে যাব তারপরে গুহ ভাছে চেপে গেছে সিয়ামের সুস্থতা সবলতা আছে সুস্থ সবল অবস্থায় যদি কেউ রমালদার মাসের একটা সিয়াম শিয়ামকে কেউ খামকা ছেড়ে দেয় তো সারা জীবন যদি সে একদিনের ফেসারতের জন্য রোজা রাখে বা পালন করে একদিনের স্পেশাল ক্ষতিপূরণ সে আদায় দিতে পারবে না একদিন শরীয়তে উজুর ছাড়া স্বল্পে বুখারিতে হাদিসটা আমি আন্ডারলাইন করলাম এইটাই আমি বলছি যে ইমাম বুখারি হাদিসটা আবহাওয়ার থেকে বর্ণিত নিয়ে এসেছেন কারণে শরীয়তে উঁজুর ছাড়া শরীয়তে উঁজুর পদ্ধতি আপনি অসুস্থ আছে মেয়েদের হয়তো রক্তসেরাপ হয়ে বা আর কিছু আর কিছু সুস্থতা আছে সবলতা আছে দূর দূর দূরান্তরে আপনি অসুস্থ নন সুস্থ সবল অবস্থায় একটা শিয়ামকে একটা রোজাকে আপনি হওয়ার কারণে ছেড়ে দিনে তো একদিনের ক্ষতিপূরণ ফেসারত হিসাবে আপনি সারা জীবন যদি রোজা রাখেন ওই একদিনের ফেসারত ক্ষতিপূরণ আপনি আদায় করতে পারবেন না এটা ইমাম বুখারি আবহাওয়ার থেকে বর্ণিত আদিষ্টটা ইমাম বুখারি এনেছেন ভাই সকল তো শিয়ামের গুরুত্ব সম্পর্কে শুরুতে একটা হাদিস পেশ করেছে আবার ইমানা রাহু মা তাকাতি পূর্ণ ইমানের সাথে নেকিরা সাথে মাহের রামাজানা যদি আমরা রোজা রাখি তাহলে আল্লাহ আমাদের জীবনের সাগেরা কোনো সব করে দেবো মানে সুমানা শুধু যে হয় তা হয় না আরও কিছু কিছু এমন আমল আছে ছোট্ট আমল আপনি সেটা করবেন আদিষ সেই সাথে সেই আদিস আব্দুল আব্দুল আব্দুল হামিদ মাদানী দোয়া জিকির আপনি কথাগুলো পাবেন আমাদের বর্ধমান জেলা প্রখ্যাত সব থেকে বড় টপ র্যাঙ্কের সৌদিতে তিনি থাকছেন ওনার একটা বই আছে দোয়া জিকি সেটাতে আপনি কথাগুলো পাবেন আপনি খাওয়ার সময় একটা ছোট্ট দোয়া দোয়াটা আপনি বলবেন আপনার সাকিরা গোলা সব হয়ে কাপড় পরার সময় আপনি ছোট্ট আলহামদুল কাঁসা নিহা দা অরাজা নিহি মিন বাইরে খাও লিমিনীওয়ালা পোয়া ও ফের আলহাম মাথা খাতাম চামি গোনা মাফ হয়ে গেল খাওয়ার পরে হ্যাঁ বলেন আলহামদুলিল্লাহ ভাই সকল তো এ শ্রিয়াম এর গুরুত্ব আমরা এ থেকে বুঝতে পারলাম অ কারণে খাম খা একটা ছেড়ে দিলে সারা জীবন তার খেসারত আমি আদায় করতে পারবো না সারা জীবন রোজা রেখে তার খেসারত আমি আদায় করতে পারবো না সেটার ক্ষতিপূরণ হবে না আর আলো বললেন মান শাহেদিনের গুরুত্ব তো শিয়াম আমাদের পালন করতে হবে কেমন ভাবে দুটো হাতির আমরা শিয়ামে আছি কিন্তু শিয়ামে আছে শ্যাম আমার বেকার হয়ে দিয়ে আমার সিয়াম বেকার হয়ে গেছে আমি তাহার নামাজ করছি নামাজ আমার বেকার হয়েছে তা জন্য না হয় দসর কি দামাও। তুমি রোজা রেখে আছো ভোগে পিয়াসে থাকাই হবে নাকি তুমি কিছু পাবে না রাজ্যেকে নামাজ পড়ছে নাকি কিছুই পাবে না কেন এটা এই জন্যই যদি আমার লোক দেখানো নামাজ হয় আর লোক দেখানো রোজা যদি হয় মানুষকে দেখানো জানানো বোঝানোর জন্য যদি আমি রোজা রেখেছি তাহলে আমি কিছুই বিনিময় পাব না মানুষ অল্লা ইউরাই ফাঁকা দাস রাখা মানুষ আমায় ইউ রায় ফাঁকা রাখা মান তাস দেখা ইউরাই ফাঁকা দাস রাখা মানুষকে জানানো বোঝানোর জন্য নামাজ শিখ মানুষকে জানানো বোঝানোর জন্য রোজা শিখ মানুষকে জানানো বোঝানোর জন্য দান পায়রাজ শিখ কথাবার্তায় আসার আসরের মাধ্যমে কাউকে বোঝাইতে চাইবো না যে আমি সে কথা আছি কথাবার্তায় আসার আসরের মাধ্যমে কাউকে বোঝাইতে চাইবো না যে আমি করি বেশ কিছুদিন থেকে ঘুরছি প্রথম বোঝা থেকে ঘুরে বেড়াইছি আজ আপনাদের এখানে এসে এসেছি তো তিন কি চার চার রমজানের তিন তারিখ কি চার তারিখ হবে আমাদের ওদিকে একটা গ্রামের গ্রামটার নাম শাক একটা ছেলে বয়স্ক ব্যক্তি তার বয়স সত্যবাদ্য হবে ওই কি বয়স্ক তুমি তো ভাই দাদু নামাজ পড়ে পালিয়ে দাও এসব নামাজ পড়ি পালিয়ে দাও তুমি তারাবি আমাদের সাথে পড়ো না তখন সে শব্দটা বাক্যটা পাঁচবার বললেন ওরে রাতে উঠে আমি তাহার করি। বলি ওরে রাতে উঠে আমি তাহার করি ওরে রাতে উঠে আমি তাহার করি এই পাঁচবার আমি বললাম বসে বসে আসল পরে বসে আছে অনেক লোক বসে আ একজন বলি দি গ্রাম সম্পর্কে দাদু না জানি না দাদা তুমি তো পালিয়ে দাও এসব নামাজ পড়ি তাহার তারাবি তুমি পোলো না একবার বললেন তুমি জনকীয় ব্যক্তি পাঁচবার বললেন রাতে উঠে আমি তাহার করি রাতে উঠে আমি তাহার জুত করি রাতে উঠে আমি তাহার করি কে জরুরি তুমি পঁচ মরত কাহে কি মেলা যা মা পাতা তো না আল্লাহ জানতে জিসেয়ে সোলা দাদা করতে হো জানতা করতে ও জানলে বস কাফি লোনে পাঁচ মরতা মানে রাতুক করতে রাতুক করত তবে রসুনে কাহা কাম মিন সোয়াই মিন পাই লাই মিনো কত রা কত রাজ্যের নাম্যময় কিছু পায় না রোজা রেখে আছো ভোগে পেয়ে আছো বিনিময় কিছু পাচ্ছ না আমাদের ওখানে আলহামদুলিল্লাহ এই পূর্বস্তরী থানা বর্তমান জেলায় পূর্বস্থলীর থানা বলে একটা পূর্বস্তরী বলে একটা থানা বলে একটা থানা আছে ওই বেড়তে পূর্ব থানাতে একটা গ্রাম গ্রামটার নাম বাবুইটাঙা কাটুয়া থেকে ব্যান্ডেন লাইনে লক্ষ্মীপুর স্টেশনে নামতে হয় আমার মাসা থেকে ৬ কিলোমিটার দূরে গ্রামটা দুজন পাঁচজন হইতে হইতে দশজন সহি আপিদায় এসে গেছে তারা বলছে জি আমাদের জোয়া হামিন বলছে আমাদেরকে মসজিদে তাড়িয়ে দিচ্ছে আমরা কি করব নামাজ কোথায় বলব আল্লাহ নামাজ তোমরা মসজিদের যখন পড়তে পেয়েছিল গাছতালা গাছতালে যে ঘরে যেখানে পারো বলো এইভাবে হতে হইতে বিচজন হয়ে গেছে তারপর ওরা করেছে একটা নামাজ পড়ার জন্য পাটকাঠি বেড়া দিয়ে ঘেলা দিয়ে একটা মসজিদ করে নিয়েছে তারপর আমরা কেরালা থেকে বাসপাশ থেকে টাকা কালেকশন করে মসজিদ আমরা আরম্ভ করে দেখি লিম পর্যন্ত উঠে গেছে ওইখানে রমজান মাসে তারা দিয়ে তাদের নামাজের জন্য পাটির সময়টা জুমার দায়িত্ব আমি আছি ঘর্তগুলো ওরা নেয় আমি জুমাতে না যেতে পারে পাঠিয়ে দিই ঈদের নামাজের সময় আমি এসেছি গতরামাজানে ঈদ পড়িয়ে দেওয়ার পর স্টেশনে বসে আছি এগারোটার সময় এক ব্যক্তি মাথায় চুল আছে বয়সটা পঞ্চাশ হবে কালো ফুচকুচে চুল অনেক রং মারা চুল দাঁড়িয়ে সাদা করে সাফান সাপা দাঁড়িয়ে চাচা বা হাতে সেগারে ডান মারছে আর ডান হাতে চা খেয়েছে প্যান্টটা মাসাল্লাহ একবার ধুলো ধুলো ধুলেতে ধুলে জমা করছে এমনটা অবস্থা সে চা খাচ্ছে আর আজ এক মাস পর আর চা খাসি এক মাস পর চা খাসি তার সাথে সঙ্গে যারা আছে তুরু দাঁড়িয়ে ছিটি তো এক মাস পর চা খাবি না তো রোজায় চা খাবি হ্যাঁ এক কথাটা পাঁচ থেকে সাতবার বললো এক মাস পর চা এক মাস পর চা খাচ্ছি তো সে জানাতে চাই না আমার রোজা রাখেছিলাম আমার সাথে কথা রোজা রাখে না রোজা রাখি না আমি রোজাতে ছিলাম গত বছর ঈদের দিনের দিন বাস ঈদের পরের দিনে মাস্টার সঙ্গে অতপ্রতভাবে জড়িয়ে থাকতে কালেকশন একটু করতেই হয় লাভপুর থানা একটা গ্রামে গেছে জনকীয় ব্যক্তি ঈদের পরের দিন সে বলছে ও এক মাস রোজা রাখার পরে গায়েকে রোজ কি লাগছে কেউ বয়স কতটা হবে পঁয়ষট্টি থেকে সত্তর বছর বয়স তো ঘটে সাদা দাড়ি সাদা চুল এক মাস রোজা রাখার পর গায়ে রোদকি লাগছে কো এক মাস রোজা রাখার পর গায়ে রোদকি লাগছে কো এরকম তিনবার কথাটা বললেন তারপর বলছেন একবার রোজা রেখে কিচ্ছু করি নেয় শুধু মসজিদে পড়ে থেকেছি আর বইকেবেলা একবার আধার জমিটা গেছি আধার জমিটা দেখতে গেছি আর একবার রোজা রেখে মসজিদে পড়ে থেকেছি দিই একমাস রোজা রেখে কিচ্ছু করি নাই এভাবে কথাটা পাঁচ পাঁচ ছবার বললেন আমি তখন সেই ভাইটাকে বলে ভাই আমরা না আলেহাদিস আমরা না সহি মানুষ বয়স হয়ে গেছে ফল গ্রামে এক ঘর হানাপি না মাথা কম দিনে সব আলেহাদিস আর আপনার এতটা বয়স হয়ে গেছে আর আপনি কথাটা পাঁচ সাতবার বললেন রোজারাকে গায়ে রোজকে লাগছে কোক একবার রোজ রেখে গায়ে রোদকে লাগছে একবার রোজা কিচ্ছু মসজিদে পড়ে দেখেছি একবার রোজা কিছু করিনি না মসজিদে পড়ে দেখেছি তার মানে আমি মনে করি আপনি জানাইতে চাইছেন যে বয়স হয়ে গেছে তাকিয়ে আছে রোজ আমি রেখে আসছিলাম আমি রেখেছিলাম শুনুন কালি স্টেশনে দাঁড়িয়ে আছি একজনের মুখ থেকে এরকম একটা কথা পেনা না তারা না দিন সরিয়ে তত বোঝে না কবর মজার ছানা জানা কি মনে হয় যে লৌকিকতা হোক সামাজিকতায় হোক লোকের দোষী পড়ে না কি জানি না সে হয়তো চা খাচ্ছিলেন সেখানে টান মারছিলেন কথাটা বলছিলেন তার জন্য হয়তো একটা শবনীয় পারে কিন্তু আমরা আলাদিসও ঘরের বাচ্চা আলাদিস ঘরের বাচ্চা বয়স্ক গভীর মানুষ আর আপনি একবার বোধারে কে কিছু করিনি একবারে কিছু মসজিদে পড়েছিলেন মসজিদ পড়েছিলেন মসজিদ আমার জন্য ছিলেন মসজিদে পড়েছিলেন আমার জন্য আপনি আমাকে যার জন্য রোজা রেখেছেন যার জন্য সরাত আদায় করেছেন সেই জন্যে থাকে বিনিময় কিছু পায় না আপনাদের মতো লোক হয়তো সেই সেই ধর্মকের শিকার হবেন আমি বললাম আপনি কথাটা বুঝতে পেরেছেন কি রোজা রেখেছিলেন কিছু করিনে কিছু করে একবার রোজা রেখেছিলেন মসজিদে পরি বলছেন কেন আল্লাহর আমাদের দশ সালে হজ করার সৌভাগ্য হয়েছিল দশ সালে হজ করার সৌভাগা হয়েছিল হজ করতে গেছি আসছি এসে সাতজন ছিল এসে বলছে আমি এতবার তফক করলাম ও বলছে আমি এতবার তফ করলাম না ওই আমি এত এতবার তফপ করলাম ভাই আমাকে কেন ওকে কেন যার জন্য করেছেন সে তো দেখে নিয়েছে আর এসে যে বয়ান করছেন তারপরে থেকে বাড়ি ফিরবেন তা বলবেন হুম আমার সাথে অংশে তো ঘরে পড়িয়েই থাকতো আর আমি প্রত্যেক দিন তপ মোটামুটি দুশোবার তপ করেছি দেড়শো বার তপ করেছে গল্প করবেন দিন নাকি পাবেন না এসব রিয়াকারি হয়ে যাবে খুব সাবধান হ্যাঁ আমি হাজ করে এসেছি আমি হাজি করবেন না এতবার ত্ব করেছি না করছেন আসছেন তারা করছেন যাই করছেন সে দেখে নিচ্ছি বা সেটাই যথেষ্ট একটু ব্যক্ত করবেন কথাবার্তা আমি তাই বলি কথাবার্তা আচার আচরণের মাধ্যমে আমি যদি কাউকে জানাইতে বোঝাইতে চাই আমি রোদানোর বই তাহলে এটা শির্প হয়ে যাবে কিছু পাবো যেমন উদাহরণ সব ভুলে একটা বাচ্চা বলছে আরে তুই ভরে ভাত পারিস আমি তো ভরে ভাত খেতে পারিনি মা যদি একটু মাছ চেনে দেয় একটু মাছ যদি সানা করে দেয় তুই ভাত খেতে পারি নেন পাই না এ কেউ কেউ তারপরে রোজা রেখে তোর মুখে থুতু আসে আমি রোজা রাখলে কেন মনে থুতু বলি থুতু রোজা রাখলে কেন থুতু এইভাবে সঙ্গে সাথীদের বলছে তারপরে হুম ও আমের তিনি বলছে, মা দা ও সেবা এমন রোজা অবস্থা ছিল রোজা অবস্থা দিনে যে কতবার দাঁতন করতেন ওটা হিসাবে বাইরে ছিল কতবার দাঁতুন করতেন ঘুম থেকে উঠে দাঁতুন করতেন জহরে দাঁতুন আসরে দাঁতুন এসে দাঁতুন খচরে দাঁতুন দিনে একটু ঘুমিয়ে আসেন ঘুম থেকে উঠে তখন দাঁত মহন মোহন দাঁতন আমরা সারাদিন দাঁত করলাম না আধ ঘন্টা কি পয়লা এক ঘন্টা বেলা আছে এতক্ষণ একটা নেমে ভেঙে নিয়েছি আমরা দেখে জানি না পারাগায়ে এটা হয় পাড়াগায়ে সারাদিন দাঁতুন করলাম না দাঁতন একটা ভেঙে নিত্তর পাড়া দক্ষিণ পাড়া ছেলে কিরে বেটা রোজা রেখেছি আর বছর পাঁচটা করে ছেলে দিয়ে যেন পারি নাই এ বছর করে যেন শেষ পর্যন্ত ঠেকতে পারি রে বাবা আল্লা তোকে আবার দক্ষিণ ছেলে গেলো ওই বারো বছর নয় চোদ্দ বছর হ্যাঁ কিরে রোজা রেখেছি কিরে রোজা রেখেছি বছর সাতটা পারি না এবার ধোয়া করে যেন পারি তার মানে জানাই চাইছি আমি রোজা রেখেছি দাঁত করছি এইভাবে হবে কি এটা কত রোজা আছে যে বকে পেসে থাকা হলো পাবেন ভাই সকল শিয়ামের গুরুত্ব চরম সিয়ামের গুরুত্ব অপরিসীম হম জান্নার একটা দরজা আছে আটটা দরজা অজুর পরে একটা দোয়া আছে জাহ্নামের দরজা হয়েছে সাতটা আর জান্নাতের দরজা আটটা অজুর পরে একটা দর দোয়া আছে আসে আল্লাহ এই দোয়াটা করে যদি আপনি দরজা তার জন্য ওই আটটা দরজার মধ্যে একটা দরজা নাম হচ্ছে রায়ান রায়ান বলে একটা দরজা আছে সেই রায়ণ দরজা দিয়ে কেবলমাত্র রোজাদারেরাই প্রবেশ করবে কেবলমাত্র রোজাদারেরাই প্রবেশ করবে ভাই সকল তো সেই দরজা দিয়ে প্রবেশ করার সৌভাগ্য হবে যারা রোজাদার হবে তাদের সৌভাগ্য হবে সেই দরজাতে প্রবেশ করতে পারবে রমাজানের গুরুত্ব অপরিসীম তাই আমরা সুস্থতা সবলতা যদি থেকে থাকে আর রমাজানের সিয়াম যদি আমরা পালন না করি কঠিন গুণাগার হবো কঠিন গুণাগার হবো কঠিন গোণাগার হব সিয়াম আমরা অবশ্যই পালন করে থাকবো সিয়াম সম্পর্কে রসুলল্লাহ যখন উদ্বুদ্ধ করছেন আর যদি একটা দিন আল্লাহ সন্তুষ্টের জন্য রোজা রাখি আল্লাহ সেই ব্যক্তিকে জান্নাম থেকে তত দূরে রাখবেন তত দূরে রাখবেন সত্য বছরের রাস্তা যত দূর অশ্বরহী ঘোড়ার উপরে এক ব্যক্তি চলছে ঘোড়ে পর সবার আদি চাল সত্তর সাল চাল সাল দূর চলে গা আল রবীন্দন রোজা রাখে জহানো বসোরে রাস্তা জাল আলু আল্লাহ রহমান একটা গোপো তৈরি করে দেবেন তুমি করে দেবেন দূরি পায়গা আসমান দূরি আসমান জমিনের মাঝে যতটা দূরত্ব আছে একটা নখল রোজা যদি কেউ আল্লাহ রসদে আল্লাহ সন্তুষ্টির জন্য রাখে আল্লাহ জাহান্নান থেকে সেই ব্যক্তিকে আসমান জমিনের যত দূরত্ব অতই দূরে রাখবেন একটা নফলের ফজিলত যদি এত হয় তাহলে ফরজের বিনিময় মূল্য কত হতে পারে রসুল্লাহ সাল্লা সাল্লাম যখন এইভাবে বয়ান দিচ্ছেন সাহবায় আল্লাহম তারা এত অনুপ্রাণিত হলেন এত অনুপ্রাণিত হলেন এত অনুপ্রাণিত হলেন এত মূল্যবান তিনি রোজা তাহলে রোজা থাকবো রোজা ছাড়ব না শ্যাম ছাড়বো রোজা থেকে সে প্রত্যেক দিন রোজা থাকে বাদ সাহাবারা জমি বসে আছে রসুল্লাহ জিজ্ঞেস করছেন আলাগো খবর আন্নাকে আবদুল্লাহ আমি কি খবর পাই নাই যে তুমি প্রত্যেক রাতে নামাজ পড়ো আর দিন তুমি রোজা রাখো রোজা রোজনা রোজা রাখ হর छोटी सी बात রাত নাম ছোটি সি বাহা লা যে প্রত্যেক দিন রোজা থাকবে প্রত্যেক দিন যে রোজা থাকবে সে কিছু বিনিময় পাবে না মোটেই সে বিনিময় পাবে না তার সব বেকার হয়ে যাবে আবদুল্লা আজ তিনি তো ভেঙে পড়লেন প্রত্যেক দিন রোজা থাকলে কিছু বিনিময় পাবে না তিনি ভেঙে পড়লেন আর সুল্লা বলছেন আব্দুল্লাহ ভেঙে পড়ছো কেন ভেঙে পড়ার কি আছে সালাস তাই আমি মিন করলে সাহা প্রত্যেক মাসে তিনটি করে তুমি রোজা রাখবে গোটা মাস রোজা রাখলে কি করবে রোজা তুমি প্রত্যেক মাসে রাখবে তিন দশে তিরিশ দিনে নাকি আল্লাহ রব আল দেবে তিন দিন খেটে তিরিশ দিনে বেতন তিন দিন খেটে তিরিশ দিনে বেতন তিন দিন রোজা রাখে তিরিশ দিনে সব পেয়ে যাবে গোটা মাস কেন তুমি রোজা রাখবে সবালে ছয়টা রোজা রাখবে বলছে মানুষ আমার সুমাহিনা কাশিয়া মে তাহা মানস আমার রাধানা সুমাহাত কানা কাশিয়া মে তাহা রামনা সে রোজা রাখার পর সবালে ছটা রোজা যদি রেখে নেয় সারা বছর রোজা রাখার নাকি সে পেয়ে নেয় সুহান তাহলে রোজা পর রোজা রেখে সারা বছর রোজা রাখার প্রত্যেক মাসে তিনজন বোঝা সারাটা মাস বোঝা রাখেন নেই এত অল্প খেটে সারা মাস বছরের নেকি আছে তুমি প্রত্যেক দিন রাখবে কেন তা করো না বিনিময় পাবে না কেন হক মেরে স্বভাব বা নেকি পাওয়া যায় না আইনে কালাই কাহাকান ও জাসাদে কালাই কাহাক খান ওরের জাহজে কালাই কাহাক খান তিনটে কারণ দর্শাইলেন তিনটে কারণ দর্শাইলেন চোখের হক আছে শরীরের হক আছে বিবির হক আছে তুমি প্রত্যেক রাতে নামাজ পড়ছো কোরআন করছো বিবির কাছে যেচ না হক নষ্ট করছো নেকি পাবে না শরীরকে একটু খাওয়াই চলো গেজা কিছু নেই দেতে হোক সোতে নেই হোক হাত আরাম নেই দিতে হোক চোখের আরাম দেওয়া না শরীরকে কিছু খাবার দেওয়া না চোখের হক মারছ শরীরের হক মারছ বিবির হক মারছ হক মেরে সব আপনি পাওয়া যায় না তখন আবদুল্লা বিন আমর বিন আস হেঙে বললেন এত মূল্যবান জিনিস শিয়া সেটা যদি পালন করতে চাইছি তো রসুল বলছেন কিছুই বিনিময় পাবে না ভেঙে পড়ছেন আবদুল্লাহ বিন আমরা বিন আসের ভাষাটা শোনে ঠিক আছে প্রত্যেক মাসের তিনটে ওদের আগে সবাই রোজা রাখো আর্ফা আশরা রোজা রাখো রাখো রসো উনি বলছে জোজা রাখনেকে ইসে রাখত রোজা রাখে তাকত রাখত উতিকো আক্সার মিনজানে সিয়াম আদা করি তাহলে বলছে এর থেকে বেশি সিয়াম পালন করা তোমার ক্ষমতা হ্যাঁ যদি থাকে কোনো পথ আমাকে বাতিল দিন এর থেকে বেশি রোজা রাখার ক্ষমতা আমার আছে কোনো পথ থাকলে আপনি বাতিল কি করবেন বলছেন তবে আব্দুল্লা দাউদ মাসে পনেরো দিন খেতেন আর পনেরো দিন শিয়ামে থাকতেন পনেরো দিন খেতেন পনেরো দিন শিয়ামে থাকতেন তুমি যদি শিয়াম পালন করিতেই চাও তুমি যদি অত শিয়াম পালন করতেই চাও তাহলে স মে দাউ দি তুমি পালন করতে পারো স মে দাউদি দাউদানের স্যাম মতো মাসে পনেরো দিন রোজা রাখো আর কোনো দিন খাও আবদুল্লা বিন আমরি বিন হাস এই অনুমতি পেয়ে আনন্দে আটখানা হয়ে গেছেন এই অনুমতি পেয়ে আনন্দে আটখানা হয়ে দিয়েছেন ঠিক আছে খালি স্বামী দাউদি পালন করবো চিন্তা করো তাদের কি মানুষ মন মানুষ কথা ছিল আর আমাদের কী মানসিকতা রোজা রাখছি আর পারবো ও যা গরম করেছে এ কী বেশ কাটল কাজটা গরম করেছে আর পারবে আর বেটা একদর্শক গেল না অনেকটাই চলে গেল বাবা খেপাম করি না বাবা হাল ছাড়ি না বাবা পার কর বাবা বাবা বাসা করে আমরা কাটাইছি ছাড়ি না বাবা পার কর বাবা ভাই সকল সাহাবাজ কেরাম রাদ আল্লা তালম তাদের কী মানসিকতা ছিল আমাদের কী মানসিকতা বয়স আমি শেষের দিকেই শিখেছি আল্লাহ রাবুল আলমিনজি বললেন সিয়াম তোমাদের উপরে আমি খরচ করেছি লাল রকম যাতে করে তোমরা সংযমী হতে পারো পরিষ্কার মতোকে আল্লাহ হয়ে যেতে পারো সিয়াম শব্দের অর্থ হয়েছে বিরত থাকা শুভের সাদেক থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত হ্যাঁ সমস্ত পাপাচার থেকে আমি নিজেকে বিরত রেখেছি আদি সেই রসল্লাহ সালামছেন রসল তার উপো থাকার প্রয়োজন মনে করেন না মাল্লাম সারাবাহে আজে বাজে কথাবার্তা কাজকর্ম বর্জন করলে আল্লাহর উপোসের প্রয়োজন মনে করেন আমার চোখ আছে শ্যামে আমার মুখ আছে শিয়ামে হাত আছে শ্যামে শ্যামের বিরত থাকা সমস্ত পাপ কাজ থেকে বিরত আছে সমস্ত পাপ কাজ থেকে বিরত আছি একটা মাস প্রশিক্ষণ নিচ্ছি একটা মাস মাস্টারদের ট্রেনিং হয়তো জীবনে একবার হয়ে যায় আর্মিতে যারা যায় তাদের হয়তো ছ মাসের একবার প্রশিক্ষণ হয়ে গেল আর তাদের প্রশিক্ষণের দরকার নাই মমিন বান্নার জন্য আল্লাহ বলেন প্রত্যেক বছরে একটা মাস প্রশিক্ষণ পাঁচ দিন দশ দিন নয় একটা মাস প্রশিক্ষণ মমিনার জন্য আলাদা রেখেছেন কেন আমাদের তির সত্তর দুশো শয়তালি তার ছেলেদেরকে নিয়ে আমাদেরকে লাইনচ্যুত করার জন্য প্রস্তুত আছে লাইনচ্যুত করার জন্য প্রস্তুত আছে আল্লাহ রবুল আলমের আমাদেরকে এই প্রশিক্ষণের মধ্যে থেকে বাকি এগারো মাস এই ভঙ্গে কাটানোর একটা তালিম দিয়েছেন তালিম দিয়েছেন এইভাবে আমাদেরকে বাকি আগারণ কাটাই দেবে যদি রা মায়ের শ্যাম পালন রমজান মাসে শ্যাম পালন করার করে বাকি এগারো মাস এইভাবে আমি কাটাইতে পারি তবে তোমা আমার শ্যাম স্বার্থক নতুবা নয় পায়। তাছাড়া আমার শ্যাম স্বার্থক তা না শ্যামের কিছু নিয়মকালন বিধিবিধান আছে সেগুলো অবশ্যই পালন করবেন আজে বাজে কথা বাজার কাজকর্ম চলবে না গীবত পর নিন্দা বড় চর্চা কিন্তু শ্যাম রমজান মাসে কেন অন্য মাসে উপ করবেন না বিপদ পর নিন্দা বড় চর্চা করবেন না হাদি সেই সাথে আসত তুমি আসছি না গীবধ হলো জেনা থেকে ভয়াবহ সবার বলছি না জেনা আপনি যে বলছেন গীবধ করাটা হলো জেনার থেকে ভয়াবহ না কেমন করে হবে কেমন ভয়াবহ বলছেন তারা শুধু বলছেন বাবা বাচ্চা তবে সন একটা মানুষ জেনা করলো জেনা করার কথা অনুতাব অনুশোচনা ঠিক তাই তো আমি নামাজ পড়ি আমি এই করি ওই করি আর আমার গেলো জেনা ব্যবীচার করার কথা অনুশোচনা হয় তো করে ইস্তেফার করে আর গীব তার কোনো খান নাই আমি গিবদ করেছি না যার সমালোচনা করেছি তার কাছে গিয়ে যদি ক্ষমা না আছে এ নিয়ে আল্লাহ কাছে যতই বলি আল্লাহ ক্ষমা কর আল্লাহ ক্ষমা কর আল্লাহ ক্ষমা কর আমি সিরাজুদ্দিনের বিবদ করেছি আমি সিরাজের বিবত করেছি সিরাজের গিপদ করেছি আল্লাহ তুই ক্ষমা কর আল্লাহ ক্ষমা করবে না যার বিবোধ করেছি তার কাছে গি বই ভাই তোমার আমি গিবদ করে ফেলেছি তুমি ভাবে ক্ষমা করবে না কি করবে দেখো তুমি ভাই আমাকে ক্ষমা করো যদি আমাকে না ক্ষমা করো ভাই তাহলে তোমার ক্ষমা নাই কে গিবদ করার পর তার কাছে ক্ষমা চাইতে যায় তাই ওই জন্যই রসুলা বলছেন আমার গিবদ করার ক্ষমা চাইতে না তার মানে এটাই ভয়াবহ হয়ে যায় সেই দিনে সেই ব্যক্তি আমার নেকির হকদার হয়ে যাবে। সেই ব্যক্তি যার আমি গিবদ করেছে আমার নেকির হকদার হয়ে যাবেন আমার নেকির হকদার হয়ে যাবেন আর যেন ব্যবীচার করার পর আল্লাহ ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেয় ওই জন্যই গিবটটা ব্যবীচার ভয়াবহ হয়ে যায় ভাই গিবদ করবো না মিথ্যা বলবো না বহু হাতিস আল্লাহ রমতা মুখস্থ আছে রসুল্লাস আরেক বেশি ভাই নাসির ইহা দিয়ে লাগবে না তোমরা সত্য কথা হক কথা বলাটাকে অপরিহার্য মনে করি নামে সত্য তোমাকে নেকের দিকে নিয়ে যাবে নেবে ইয়া কোমর মা ইয়াজালো রাজা রাজালো ইয়াত হাজাল ইয়া কোমালি সিপকা তোমরা সত্য কথা বলবে সত্যের অনুসন্ধানী হবে সত্য তোমাকে জান্নাতে প্রবেশ করাবে মিথ্যা বলবে আর মিথ্যা হবেকে তোমাকে গোনার দিকে নিয়ে যাবে আর গোনা তোমাকে জাহান নামে নিগে মিথ্যা ভয়াবহ তাই আমরা একটা প্রশিক্ষণ নিচ্ছি হিবত করা যাবে না মিথ্যা বলা যাবে না আজে বাজে কথা বার্তা কাজকর্ম এসব করা যাবে না এসব করলে আমার রোদার খা ক্ষতি হবে রোদার ক্ষতি আছে এসব করলে আমার রোদার আছে এর থেকে আমরা বিরত থাকি বাকি আবার এই প্রশিক্ষণে করার চেষ্টা করবো হয় এই মাসে আল্লাহ জিকির খুব বেশি বেশি আমরা করবো কোরআন তেলামাত করব মায়ের আমার জানার প্রতিরোধ এই মাসে আমরা কোরআনকে কোরআনকে পেয়েছি কোরআন তেলামাতের মধ্যে বেশি বেশি থাকার চেষ্টা করবো জিকির মধ্যে খুব থাকার চেষ্টা করবো জিগিরের মধ্যে বেশি থাকলে লাভটা কি হবে দূরে সরিয়ে থাকবে আব্দুল বসুর বলছেন এক বৃদ্ধ ব্যক্তি বলছেন বিধান কত কত বিধি বিধান ইসলামে আপনি একটা কথা বলুন সেটা আঁকড়ে ধরে থাকব আর সেটা করিয়া সফল হবো একটা কথা বলুন ছোট্ট করে বললেন আল্লাহ আল্লাহাকে রাখো আল্লাহ আপনি জবানো আল্লাহকে ইয়াদ মে হিগাকে রাখো তার রাখো আপনি জবানকে আল্লাহকে ইয়াদ মে আল্লাহকে জিকে মে তার রাখো জীবটাকে আমরা আল্লাহর জিগিরে ভিজিয়ে রাখো বড় সফল কাম হবো বড় সফল কাম হবো আর শায়তান আমার কাছ থেকে দূরে সরে থাকবে জীবৎ পর নিন্দা পরচর্চা এসব থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব। রোজার সিয়ামের যে বিধান আছে সেগুলো মানব একটা বড় রূপ বড় ব্যাধি আমাদের এটা আছে যেটা আমরা গরিব মানে গুরুত্ব দিই না রসুল্লাহ আমার উন্মত মঙ্গলের মধ্যে থাকবেন আর দু মিনিট আর দু মিনিটের কথা শেষ করছি আমার মঙ্গলের মধ্যে থাকবেন যতদিন তারা এই দুটো কাজে তৎপর থাকে সজাগ থাকবে বড় মঙ্গলের মধ্যে থাকে সেই কাজ দুটো কি রসুল্লা আমার উন্মত মঙ্গলের মধ্যে থাকবে এই দুটো কাজের সজাগ বা তৎপর থাকে সেই কাজ দুটো কি দেরি করে সাহারি খাওয়া আর জলদি করে ইফতার করা দেরি করে সাহারি খাওয়া আর ইফতারিতে জলদি করা ইফতারিতে জলদি করা সূর্য টু বেগেছে ইফতার আপনি করে নিন সূর্য ডুবে গেছে ইফতার করে নিন আমার গ্রামে দুটো মসজিদ আছে একটা আমাদের এই সহিদার আমি বললাম সৈিয়দার তো ছিলাম না আমি যে কবর পূজারই ছিলাম আমার বয়স যখন কুড়ি বছর একুশ বছর তখন আমি কবর শেষ দেখছি একুশ বছর বয়স যখন হয়তো নানি মরে গেছে বেরেলি বেতাদি ঘরে মানুষ নানি মরে গেছে মেলা করা লোক পায় না পাশের গ্রাম আলাদেশ ওরা মেলাত করে না এই একটা গ্রাম আছে গ্রাম সেখান থেকে একটা তারপরে মাকে বললাম মা হ্যাঁ রোজা অবস্থা মিথ্যা করি না তারপর রোজার অবস্থাতে আপনাদের এত দূরে এসে তো মাকে বললাম মা ক্লাস ফাইভে যখন পড়িতে আব্বা মারা গেছে মাকে বললাম যে নানি মেলাত নানির থাকতাম নানি মেলাত মনবি বাড়িতে নি করতে হলে একটু শিখবো বাংলা ইংরেজি একটু আরবে একটু শিখবে লোক কোরআন করতে পারবে মেলাদ করতে পারবে তো মা আমি একবার মাথায় যাবো না মা বাবা তোর না তোর ভাই হয়ে গেল আর চাষবাস এইভাবে চালা বাবা মা জিতে না হবে নানি মরবে নানা মেলাটা যদি পারে আলহামদুলিল্লাহ থেকে মা শুনবে না আর আমি ছাড়বো না চলে গেলাম শুরু কত কত মোটামুটি আগে আগে ওই সব মার্সাগুলো ঘুরলাম তখন আমার একুশ বছর বয়স মাথায় বড়ো বড়ো চুল আর প্যান্ট শার্ট পরে গেছে তারা আরে পড়াওয়ালা পড়াওয়ালা জানি না আমি ছাড়া আমরা কিছু গেছি সেখানে অনেক মাসা ঘুরলাম কেউ না তারপরে নামোর থানা থানা আমার কি মন কেন মা মা কতদিন কেউ মন কুলশোনার নাম বর্ধমান জেলায় কুলশোনা আলেডিসের বড় গ্রাম আমার বোনাইটা বলছে তবে কুলশোনায় চলো আমাকে ভর্তি করে দেবো মলান শাদিমানি সাহেব ছিলেন মারা গেছেন আল্লাহ তাকে জান্সি করুন ওই কুলশোনা আলেডিস আসা সেখানে নিয়ে এলে মলান সাহেব বলছেন কী কো কী করবে আমি বললাম পরিষ্কার ভাষায় বললাম আমাদের ওখানে মিলাদ করা কেউ নাই তাই মিলাদুবলে অনেক জায়গায় মিলাদ শিখুকুল গিয়েছিলাম অনেক জায়গায় কেউ নিয়ে এলো তাই আমার বোনাইটা আপনার কাছে নিয়ে এলো আপনি ভর্তি নেবেন তো সে বলছে বাবা বাংলা কথা পড়ে দোক আমার বাংলা আমি নাইন পিছিয়ে নাইন পলা পড়েছি তো নামাজাম নামাজমে কিছু জানি না তো উনি বললেন বেশ ঠিক আছে তোমাকে ভর্তি করে না পয়সা কিছু আছে হ্যাঁ আমার কাছে টাকা আছে পাঁচ টাকার ভর্তি পি বাবা ভর্তি পি দাও ভর্তি দিয়ে বাড়ি যাওয়া হবে হ্যাঁ বারো আনা পয়সা বাড়ি যেতে বাড়ি আসলাম তারপর ওখানে ভর্তি বছর থাকলাম দুই বছর থাকলাম ওই মাদেশে তারপর আটটা বছর উত্তরপ্রদেশে কাটালাম দিয়ে আমি দেখছি উত্তর তখনই দিয়েছে ঘুষিয়ে দিয়েছে বাস তারপর হাদিস পড়ার পরেও দেখছি যেমন গত বুধবারে আছি ওই বাবাটা কাটান যেখানে সেই আঁকি দেয় তৈরি মসজিদ তৈরি আছে ওইখানে আছি একটা ছেলে এসে শুনেছে হরকতপারে হেডজি এসেছে আমার কাছে ছিটি আসার পর বলছে জি দুখের কথা কি বলবো আমি তো সেই এই মসজিদের আজান ইফতারি করছি এই মসজিদের আজানি ইফতারি করছি আর আমি বলছি রাফলি আদিম করছি ইমাম আমার আব্বাকে তাতিয়েছে। উস্কিয়েছে আমার আব্বা নামাজও করে না রোজাও রাখে না বোতর মোটামুটি ডেড়ি দু করে মদ চালায় কেমন করছে। খেয়েছে আমি বলছি শুনে না তো আমাকে বলছে আমার পাড়ায় যেমন নামাজ হয়েছে এরকম নামাজ করবি আমাদের আদানের সাথে ইফতার করবি তো মেরে ট্যাঙ্ক ভেঙে দেবো এ কত বুধবার কথা কথা কত আমি কি করব। আমাকে আমিন বলতে দিচ্ছে না এখন করতে দিচ্ছে না এই মসজিদে আসতে দিচ্ছে না ওই মসজিদে করছে আমাকে বলছে না এসব চলবে না আমি কী করব আমরা তুই বাড়িতে আমার পর আর লুকিয়ে একটু পানি ঘরে খেয়ে নেবে তারপর তোমার করবে তো বলছে আশ্চর্য ব্যাপার আপনারাই বলছেন হাদিস আমি বাংলা হাদিস পড়ছি মাধ্যমিক পরীক্ষাতে রেস্টে আছে সময় আছে বাংলা হাদিস কিনেছি পড়ছি তো সুলা বললেন আমার মত খায় অল্প মঙ্গলের মধ্যে থাকবে তো ইত্যাদি জলদি করবে ইফতারিতে জলদি করবে কথাটা আমি বললাম কেন আমার পাড়াতে মসজিদ আছে সেই একটা তাদের মসজিদে অনেকটা দূরে আর আমার আত্মীয় স্বজন তত আসেনি আমি একিটা আসার পরে আমার বাড়ির কাছে মসজিদ আছে আমি মুখে পানি একটু হালকা করে দেওয়ার পর যায় তখন লোকে বললাম কি কে মসজিদ তোমার করে হয়ে গেল পাড়ার ছেলেরা লোকে বলে হ্যাঁ হয়ে গেল তোরা এখন ঘন্টা বসে থাক হ্যাঁ ওই আমার আকেদান মসজিদে যখন যায় তখন রাজানটা যায় মোটামুটি আমাদের ইফতারে পরে সাত মিনিট আট মিনিট এখন অতটা দেরি করেন দুই থেকে তিন মিনিট অবাক হয়ে যায় অবাক হয়ে যায় ওই মসজিদে গেছি আমিন হাদিস নাই আমি তখন বললাম ঠিক আছে আমার ছাত্রটাখানে রোজা তারা বিচারাইছে ছাত্রটাকে বলেন বাবা মিসকাত হাদিস আছে রে তো হ্যাঁ আছে আর হাদিসটা নিয়ে হাদিসটা আনা করাইলাম মিসকাতের পৃষ্ঠাতে হাদিস আছে হাদিস মানে আমিন বলো ফের আমিন বলে যার আমিন বলো ফের আমিনের সঙ্গে মিন হয়ে যাবে তার জীবনের কোন হয়ে যাবে এটা মিশকাতে আর বুখারের হাতি মিশ এসেছে তারপরে আশি পৃষ্ঠাতে একটা হাদিস এসেছে ওরা যে বয়ান করছেন আমি সেটা দাগ দিয়ে দিলাম ওরা তো হাদিস পাবে কি না পাবে আশি পৃষ্ঠা সেটা তো ডাক দিতাম বাবা আমাদের এই ছাত্রটাকে তালিবিলটাকে নিয়ে একটু যা হতে পারে ইমাম বলে এসব হাদিস নাই তো সে মিথ্যা কথা মিথ্যা দাবি হ্যাঁ তবে পাতা না পাবে ঠিক নেই গত কথা বলছি দাগ দেওয়ার পরবে না যা নিকে দেখা গে ইমাম নিকে দেখা বাস গিয়েছে ছেলেগুলো লোড চালাতো এখনকার ছেলেদের সইয়াকে আসতো খুব যাচাই করে চালাক ছেলে ওরা ইমামের কথা বলব কথা হয়েছে এদিকে চালু যে কথাটা হবে করে নেবেন বাস মোবাইল চালু করা আছে বলতে জি আপনি বলেন আমি বলে হাদিস নাই তাই সে ঘর কতবার এসেছে হাদিসে দাগ দিয়ে দিয়েছেন হাদিস নিয়ে এসেছে এবার আপনি পড়ে দেখেন দয়া করে দয়া করে পড়ে দেখে তখন সে বলতে আরে বাবা আমরা হাদিস পড়তে জানি অত বি হাদিস বইতে পারি পারিনা হাদিস বইতে পারবে না খামখা এসেছিস যা তবে কেন আমার বাপের সামনে বলছিল নাই কো তোর বাপকে ঠান্ডা করেছিল তো তোর আছে কিছু বলতে তোর বাপকে তো বুঝাই দেবে সেগুলি বুঝিয়ে দিয়েছিস বুঝতে পারছেন কি পাচ্ছেন বাস ওটা ওটা ওটা মোবাইল মোবাইল চালু করে রেখেছে বাস ওটা করে নিয়েছে তারপরে এসে আমাকে শোনায় যে শুনুন ইমাম সাহেব কি বলছে হাতিস পরা ক্ষমতা নাই বাবা ওর বাপকে শান্ত রোট বলিছিলাম ভাই সকল বলতে যেটা চাইছি সেটা হচ্ছে যে তাড়াতাড়ি খেয়ে নেয় হ্যাঁ রসুনের হাতিশের উপরে কোথাতে সেদিন আছি ভয়ান রাখছি একটা ছেলে বলছে আপনি আজ শুনে তাই এসেছি দুটো কথার জবাব আপনি দিন একা আমার পড়লে পারে সাতাশ গুণ থেকে সে বঞ্চিত থাকবে আর ঘর পুড়িয়ে দেওয়ার কথা বলা আছে যারা মসজিদ আসেন তাতে ঘর চালিয়ে দিতে পুরি দিছি ইচ্ছা করে তাই আমি এসেছি আমি রাজমিস্তির কাজ নিই ছাব্বিশ সাতাশ বছর বয়স হবে সুন্দর আমি বাড়িতে নামা করছি কেমন ওদের চাপে বুকে ঘুষি ফেলে আমি বলেছি কারও পায়ে পা লেগে গেছে বাস ইমাম সাহেব বলছি করে মেরে দিলে এক ঘুষ বুকে বাড়িতে নামা করি বিয়া দাবি আমি মসজিদে চলবে না তো মসজিদে বাড়িতে নামা জি আর অথবা যারা জামাতে আসে না তাদের ঘরকে পুড়িয়ে দাও তাহলে সেই ঘর পুড়িয়ে দেওয়ার ধমকে শিকার হব না তো সাতাশগুণ থেকে পিছিয়ে যাবো না তো এই দুটো প্রশ্নের জবাব নেওয়ার জন্য এসে ঠিক কি বলতে আমরা দেখো আমরা করছি সাতাশ গুণের ওয়াদা আছে পঁচিশ গুণের কথা বলা আছে হবে না থাকলে তো না পেয়ে কম কিন্তু তুমি বেচারা এমন ব্যক্তি আল্লাহ তোমাকে সাতাশ গুণ রেখে দেবেন বাড়িতে তুমি একা বললো কেন তুমি বঞ্চিত আছো জামাত থেকে তুমি নিরুপায় যে এমন অবস্থা রসুল সহিদের উপর আমল করতে গেলে বুকে খুশি পেতে হয় মার পেতে হয় কালকে এক জায়গায় বলছিলাম কে ইয়ে বিজেপি আমিন বলতাম রসুল নেই বল तुम्हारे अमीन के साथ फरिस्ता मेरे अमीन के साथ फहरिस्त अमीन बोलता है फरिस्त के अमीन के साथ जिसका अमीन मिल जाएगा उतरत हमारा मिलता उसकी जिंदगी का गुना गुना माफ हो जाएगा जोर से आमीन, जोर से हम अमीन बोलते हैं रसूल ने बोला है इसलिए हम बोलते हैं उस पर अमुल पढ़ने से मुक्का चलता है मुक्का चलता है अफसोस की बात है बड़े दुख की बात है क्या बीजेपी से ये कुछ कम है सोचने की बात है सोचने की बात है भाई शक्ल তাই আমরা ওই হুদির সিয়াম বানাবো না আমরা যদি সিয়ামকে ই হুদির সিয়াম বানাবো না এক ঘন্টা আগে খেয়ে নি না যদি কেউ বলেন যে এক ঘন্টা আগে না খেলে আমার গ্যাস হয় অমক হয় তমক হয় ঠিক আছে এক ঘন্টা আগেই আপনি খেয়ে নেবেন তিনটে পাঁচ তিনটে সময় শেষ হয়েছে আপনি দুটোতে খেয়ে নেন একটাতে খেয়ে নেন তারপরে যখন অ্যালার্ম দিয়ে রাখবেন মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখবেন আর আদান হইতে সময় শেষ হইতে দশ মিনিট কাটিয়ে আছে অ্যালার্ম দেওয়া আছে তো আপনি হোটেল উঠে বিশ বলে একটু খাজুর খেয়ে নিলেন সেটাই আপনার সাহারিতে গণ্য হলো বিশ বলে পাঁচ মিনিট দশ মিনিট 2 মিনিট আগে একটু খাজুর খেলেন হ্যাঁ হাদিস করেছেন কত না সুন্দর সাহারি খাজুর কতই না সুন্দর সাহারি তা সাহারও উপায় না ফেস করে বাড়া খাওয়া সাহারি খাওয়া বরকত আছে যদি ঘুমতি করতে পারেন না খাওয়া হয় না রোজা হয়ে যাবে নিয়ত করে করে নেত কি মনে মনে হয় ঠিক আছে খাওয়া হয় না যদি আছে রোজাই থেকে গেলাম নিয়ত করে নি না সাহারির মধ্যে বরকত আছে দশ মিনিট পাঁচ মিনিট আগে দুটো খাদু খেয়ে নিন রোজার মেয়েতে ওটাই আপনার সাহারি হয়ে গেল ভাইশো এটা করবেন এটা করবেন আর একটা মূল্যবান কথা যেটা বলতে চাইছি সেটা হয়েছে খুব কান করে শুনু আমি বলি আফসোস আফসোস কেন আমি তো ওই লাইন থেকে এসেছি আমি তো ওই থেকে শহীদ তালিকায় এসেছি আর আমার আমার সোসাইটিতে হ্যাঁ মানুষের মধ্যে শহীদ দিন শহীদ তরিকাটা যাতে করে আসুক তার জন্য যত মেহনত চালিয়ে যায় যত মেহনত প্রয়াস চালিয়ে যায়। রোজার মেয়েদের সম্পর্কে ওরা যারা রাখে বেশহমে গাদির নামাইতো মন দিক কথাটা শুনুন বেসহমে গাদির নামাইতো সিয়া গাদির মানে আগামীকাল তোর ইয় আলিয়া মানে আজ আম সে মানে গতকাল আজ আর গাদান মানে মানে আমি আগামীকাল নিহেতে লেখা থাকে বেসহমে গাদীর নাওতো আগামীকালের জন্য আমি রোজার নিহত করলাম আগামীকালের জন্য রোজা নেয় সার বলে আর বেশহমে গাদির নত আগামীকালের জন্য আমি রোজা নিহে করলাম তাহলে আজকের দিনে একটু না আর দশ মিনিট সময় হয়তো ভাত খাবি না তখন ছেলেটা বলছে আমার পেটে লাগছে আজ আমি রোজা রাখবো না আজ আমি ভাত খাবো না আজ আমি শাড়ি খাবো না আজ আমি রোজা রাখবো না কতটা বুঝতে পারছি পাইছেন আজ আমি খাবো না আজ আমি রোজা রাখবো না আজ আমাকে পেরেশন করো পেটে লাগছে আজ আমি শাড়ি খাবো না আজ আমি রোজা না তার ছোট ভাইটাকে বলছে তোর বড়ো ভাই আজ রোজা রাখবে না আজ শাড়ি খাবে না তুই কী করবি না আমি আজ রোজা রাখবো তো আমি শাড়ি খাবো ভাবি খাইনি আর মিনিট আছে সে খেয়ে খেয়ে পর আমি গাদির না আমি আগামীকালের জন্য নিহত করলাম শব্দ আদি মানেই বোঝে না আজকে মানেই বোঝে নাট শাড়ি খাই না আজ আমি রোজা রাখবো না আজ আমার পেটে লাগছে আজ আমি শাড়ি খাবো না আজ শাড়ি খাবো না আজ আমি বোঝা রাখবো না আজ আমি রোজা রাখতে পারবো না আজ আজ আজ টুডে খালিও তা তো বইছি না বেশ আমি দাদিন না হয়তো আগামীকালের জন্য আমি আজকে ভাত খাইছি আর আগামীকালের নিয়েছি আজকে নিয়ে কই তোমার তার মনে আপনি এটা তো শব্দের তো অবস্থা আর ইফতারের দোয়াতে আল্লাহ আবিকাল্লাহ আদেশ করবেন বিশ্বিনব করবেন করা হয়ে গেল জমাও অবদাল্লাশা আল্লাহ তো ইফতারের সময় দোয়া ওই সব মাঝাপন্থী ভাইদের ক্যালেন্ডারে লেখাতে আল্লাহ আল্লাহকে শুনতো আল্লাহ রিস্কে আত্মাত্ত বেকা না আল্লাহকে বেকামন্ত আলা আল্লাহ রিস্কে আত্মত এই বেকামন্ত আলা দাওয়াক্ত শব্দটা হাদিসের পাতাটা আল্লাহর মধ্যে মুখে মুসিলি করেছি হ্যাঁ হাদিসের মোতালামতী থাকি পড়াশুনো হয়ে গেলে আমি হাদি মুখস্ত করি একটু সময় পেয়ে গেলেন একটা হাদিস করি এমনটা এখনো আছে তো বেকার আমলায় শব্দটা হাদিসে পাতাতে কোথাও নয় ওনাদের চারটে গুলো দেখতে পাওয়া যায় আমাদের বীরভূমের নাম করা মূর্তি মুক্তি দবির হোসেন রামাজনের তারিখ ক্যালেন্ডার পেয়ে গেছে আমি বলছি জি হুজুর আপনার একুশ ক্যালেন্ডার পেলাম আমার দোকানে আপনার ক্যালেন্ডার আছে মিথ্যা কথা বল মিথ্যা কথাটা কি ছিল আপনি কে আমি সুলতান আমি ঠাকুর আনোয়ার দর্জি বলছি আমি আমি সুলতান করে আনোয়ার দর্জি বলছি আমার দোকানে আপনার ক্যালেন্ডারটা বট্টানো আছে আপনার ক্যালেন্ডারে রাখা আছে আল্লাহ রাখা শুনতো বেকা আমন্ত আলাইকা তওয়াকতো আল্লাহকে হাত থাকতো এই গ্রুটের একটা হাত এসে বলছে এই বেকা আমন্ত আলাইকা তো শব্দগুলো হাতিসির মধ্যে নাই মধ্যে সে নিজের তরফ থেকে সত্যি কি তাই আপনি নিজের তরফ থেকে শব্দগুলো বাড়িয়েছেন দাঁত আত করবেন না আমাদের আমাদের আপনি আর আপনার ক্যালেন্ডারে বেকার আমন্ত আলাই শব্দটা দেখে একটা হাত ফারাজে মরমি এইসব বলছিলো নিজের তরফ থেকে বাড়িয়েছে আমি তো খুব তাকে খুব গান বন্ধ করলাম দয়া করে হাদিসের কোন পাতা থেকে আপনি দিয়ে কোন হাদিস থেকে লিখে দিয়েছেন উনি তখন বলছেন বাবু আমি এখন সফরে আছি আর ও জেনে নিয়ম আমার দুঃখের বিষয় আপনি সেই করে বছর হল পঁয়তাল্লিশ বছর আগেকার কথা বলছি পঁয়তাল্লিশ বছর করা আর ওই বছর ধরে রোজার ক্যালেন্ডার এটা লিখে আসে আর যদি আপনাকে বলছি আপনি বলছে পরে জেনে নিও বাবা হ্যাঁ এখন ওটা সময় খেয়ালে কি বলবো সে হাত বলবো ভেবে তার কাছি তখন আমাকে বলছে যে আগেটা কিছু বই বুঝিয়ে দিও হ্যাঁ পরে জানাবো বুঝতে কি না হাদিসের কথাতে প্রথা ওটা কথাতে আছে ওই বইটা যেটা বা ফাজাইলেন নেশা হ্যাঁ ফাজাইলে আমার ফাজা এলে বা ভারতবর্ষে ওইখান থেকে তুলে যায় রসুলের মুখ নিশ্চিত মাজাহ কি লিখি চাট পে লিখ দিয়ে তো আমরা কি করবো সাহায্য দুটুকে ধরে থাকলে অভ্রস্ত লাইন থেকে কখনো হবে না সেটা কি আল্লাহর কিতাব আর আমার আদর্শ আমার হাদিস আমার বাণী আমার শূন্য ভাই আঁকড়ে ধরে থাকবে দুটুকি এই দুটোকে আমরা সুরায় মোহাম্মদে তেত্রিশ নম্বর তেত্রিশ আনুগত্য আল্লাহর থাকবে রসুলের থাকবে কথা বলবো কোরআন এর আয় কে নিয়ে কথা বলবো শরীর বিধিবিধান সনাত হোক আর শিয়াম হোক নামাজ হোক আর রোজাই হোক যাই হোক আর আমি বিধি বেনাম পরিবেশন করবো আল্লাহর রসুলের আদর্শ কী ছিল সুম কী ছিল তরিকা কী ছিল তিনটে জিনিস থাকে তবে সেটা কবুলতে দরজা পাবে আল্লাহর হুকম রসুলের তালিকা আর খালেশ খাটি অন্তকরণে সে কাজ সম্পাদক খালেশ খাটি অন্তকরণে খলুসিয়তের সাথে সম্পাদক আল্লাহর হুকম থাকে রসুলের তরিকা থাকে। আর একলাস থাকবে তিন জিনিস থেকে থেকে যে সেটা কবুলতের দরজা পাবে আউরিত আল্লাহকে বাস পা আমার খবর নেই হোক না বাস এইগুলি কথা শেষ করছি যদি কিছু জানার থাকে প্রশ্ন করার থাকে তার সাথে কিছু বিষয় এখন আপনার প্রশ্ন করতে আল্লাহু আকবার ইনশাআল্লাহ